ামাইকুমতুল্লাহিলাম প্রিয় بعد বৃন্দ কিতা বুদ্ধ ধারা বাহ ভাবে বিভিন্ন শিরোনামে তৌহেদ বা তৌহ সাথে সম্পৃক্ত বিষয়গুলি আমরা অবগত হয়েছি আজকে আমরা শেষের পর্যায়ে কিতাবের সর্বশেষ অধ্যায় সে অধ্যায়টি হচ্ছে সাতষট্টিতম অধ্যায় লেখক রাহমা উল্লাহ এ অধ্যায় বিদেছেন। বাবু মা যা আউলিল্লাহ وما قدر الله حق قدره والارض جميعا قبضته يوم القيامه اية هالسوره الزمر 67 ايات الله رب العالمين بيقول شن وما قدر الله حق قدره اشلئ الجرم المشرك ترى الله سبحانه وتعالى كي جثا جثا ترى মর্যাদা सम्मान दे नाही والارض جميعا قبضته يوم القيامه অথচ আল্লাহ সুহানা কত বিশাল যা ভাবা যায় না আমাদের এই ক্ষুদ্রি অথচ যে জমিন পৃথিবীর পৃষ্ঠে আমরা আজকে চলাফেরা করছি সেই পৃষ্ঠ পৃথিবী গোটা পৃথিবী আল্লাহ সুবাহ এক হাতের মাঝে গোটানো থাকবে এই গোটা বিশাল পৃথিবী আবার ডান হাতে সেগুলি গোটানো থাকবে সোহান হতলা আমরা যে সমস্ত সেরকে লিপ্ত হচ্ছে সেগুলি থেকে কতই না পবিত্র লেখক রাহেমাহ তিনি এ আয়াতকে কেন্দ্র করেই এ অধ্যায় বেঁধেছেন এবং এই অধ্যায়টি হল কিতাব এর সর্বশেষ অধ্যায় এ আয়াতে আমরা কয়েকটি বিষয়ে অবগত হচ্ছি এক হলো যারা আল্লাহ সবহানা হাত আলাকে যথাযথ তার মর্যাদা দেয়নি সেটা তাকে মখলুককে তার সাথে শরিক করার মাধ্যমে আল্লাহ রবাহ আলমিনের মর্যাদাকে ক্ষণ্ণ করেছে তারা তাহলে আল্লাহ রবীন্দিনের মর্যাদাকে ক্ষুণ্ণ করা যখন আমরা আল্লাহ সুবাহ মর্যাদা দিয়ে তার মর্যাদাকে অক্ষুন্ন রাখবো আর আল্লাহ সুবাহর মর্যাদাকে পূর্ণভাবে দিতে হলেই আমাদেরকে আল্লাহ সুবাহ তৌহিদ ও তাওদ সংশ্লিষ্ট বিষয়গুলি আমাদেরকে অবগত হতে হবে এবং যে কারণে আমরা তাওহেদ থেকে আমাদের পদস্কলন ঘটে যায় সে বিষয়গুলিও আমাদেরকে অবগত হতে হবে প্রিয় বন্ধুরা তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ সুহানা হুয়া তা যথাযোগ্য তাকে মর্যাদা দেওয়া আল্লাহ আলামিন এর মর্যাদা তখন তাকে পূর্ণভাবে দিতে পারব আমরা যেভাবে মর্যাদা তাকে পূর্ণভাবে দিয়েছেন পৃথিবীর বুকে তার প্রেরিত নাবী ও রাসুলগণ তাদের মাঝে ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্ল আলি হুসাল্লাম রসুল থেকে সর্বপ্রথম তিনি শুরু করতেছেন আল্লাহ রসুল সাল আলিহ্লাম এর একটি হাদিস দিয়ে যেটি শহীদ বুখারিতে এসেছে কিতাবত হেদে সাত হাজার চারশত চোদ্দ নম্বর হাদিস সলিম ছিয়াশি তিনি বলছেন একজন হেবের হেবের বলতে এখানে উদ্দেশ্য হল একজন ইহুদি আলেম আল্লাহ রাসুল সালামের কাছে আসলেন যে হে পাচ্ছি যে আমাদের তৌরাতে আমাদের ধর্মীয় গ্রন্থে আমরা যে বর্ণনা পাচ্ছি আল্লাহ সুবাহ সম্পর্কে তাহলে আল্লাহ সুবাহ তিনি তার একটি আঙ্গুলে যত আসমানগুলি রয়েছেন সবগুলিকে রাখবেন আরেকটি আঙ্গুলে তিনি গোটা পৃথিবীর রাখবেন পৃথিবীর যত গাছপালা রয়েছে সেগুলিকে ওয়ালমা আলা ইসবা আবার তিনি পৃথিবীতে যত পানি রয়েছে সব পানিকে তিনি রাখবেন তার আরেক আঙ্গুলে ওয়াসারা আলা ইসবা আবার তিনি পৃথিবীর আল্লাহ রব আলমিন আরেক আঙ্গুলি ফয়া আনল মালিক আল্লাহ রবীন্দ্র বলবেন মালিক সোরা ফতেহা যেটা বলা হচ্ছে মালিক সেই কেমতের কঠিন দিনের মালিক হলেন সেদিনে মালিক থাকবেন একমাত্র একজন আল্লাহ সুবাহ কারণ পৃথিবীতে আজকে অনেকজন মালিক দাবি করতে পারে সত্য মিথ্যা বহু রকমের মালিক এসে যায় মালিক দাবি করে কিন্তু সেই দিন এমন মা আলী কি দিন সেই দিনে একজনই মাত্র মালিক হবেন তিনি হলেন আল্লাহ সুবাহ তিনি বলবেন জায়ন আল মালিক ফদাহ নবী ইউসাল্লাম হাত নজিজুহু আল্লাহ রসুল এই দাঁত দাঁতগুলিও হাসার কারণে বের হয়ে গেল অর্থাৎ একটু বেশি হাসলেন তিনি কেন হাসলেন তার কথাটাকে ফেলে দেওয়ার জন্য বা হাস্যকর মনে করে না সাহাবি বলছেন তসদি কান সেই ইহুদে আলেম যে কথাগুলি বলল সে কথাগুলিকে সত্যায়ন করার জন্যই তিনি হাসলেন মানে হেসে তিনি সেগুলিকে স্বীকৃতি দিলেন সোম্মা অতপর আল্লাহ রসুল সাল্লাম পাঠ করলেন ওয়া কাজারি কবহু কিয়মা কজার কাদারি আসলে তারা আল্লাহ সুবাহ দেওয়া দরকার যেভাবে মর্যাদা দেওয়া দরকার তারা আল্লাহ মর্যাদা দেয় নাই আল্লাহ রবাহিন ক্যামতের দিন তার কবজার মধ্যে মুষ্ঠির মধ্যে সেগুলিকে রাখবেন আর সব আকাশমন্ডলি সেগুলি থাকবে আল্লাহ সুবাহ ডানিচানো থাকবে লেখক রাহেমহল্লা তিনি এ অধ্যায় নিয়ে আল্লাহ রাবুল আলমিনকে সঠিক মর্যাদা দেওয়ার বিষয়গুলিকে আলোচনা করলেন প্রিয় বন্ধুরা আল্লাহ সুবাহা হওয়া তা আলাকে আমরা কিভাবে তাহলে সঠিকভাবে মর্যাদা দিব এ আয়াত এবং এই হাদিস থেকে আমাদেরকে একটু নির্দেশনা নিতে হবে এ পর্যায়ে লেখক রাহেমা উল্লাহ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি মুসলিমে এসেছে ابو صحيبو خلطوه شخصي شخصي الله قالت والجبال والشجر والا اسبع ثم يهدهن فيقول انا الملک انا الله الله رب العالمين شخصي انا مطردين ترى ارى اكاً قولي تيني راقبين الجبال والشجار جتشاب بحار فربط مالار روئيه ابو غاسفار روئيه شخصي قولي اكاً قولي راقبين ارثتو اوپور امرأة حديث شنلام جا ارى اكاً قولي تحقبين الله سبحانه وتعالى গাছপালা রয়েছে তো এহাদিস সংযুক্ত হচ্ছে ওলজিবা আলু ওয়াজার অর্থাৎ পাহাড় পর্বত এবং গাছপালা আল্লাহ সুবাহ থাকবে এবং আল্লাহ সেগুলোকে ঝাঁকি দিয়ে বলবেন আনাল মালিক আনাল্লাহ আমি হোলাম মালিক আমি হলাম আল্লাহ ও ফিরে বুখারি ইয়াজ আলা ইসবাহ আল্লা র কি করবেন ইসবাইন এক আঙ্গুলে তিনি রাখবেন সপ্ত আসমানা আল্হ ইসবাইন আবার পানি কাদা সেগুলিকে রাখবেন আরেক আঙ্গুলে বা স্মরণ করে দিব সকলকে যে আমরা এই হাদিস শুনছি এই হাদিসগুলির গুলির মাঝে যে বন্যাগুলি আসতেছে যেটি আলী রাজা আল্লাহ বলছেন হাদিস মানুষকে তুমি ততটুকুই আলোচনা শোনাও যতটুকু তাদের আকালে ধরবে তাদের আই কবদ বল্লাহ রাসোল তোমরা কি চাও যে আল্লাহ এবং তার রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হোক তা তো কখনো নয় তা তো কেউ চাই না যে আল্লাহ এবং তার রাসুলকে মিথ্যা বলা হোক তা কি তা হলো মানুষের সামনে এমনভাবে বিষয়গুলিকে উপস্থাপন করা যে বিষয়গুলি মানুষের সহজ বোধগম্য নয় যার কারণে তারা হয়তো সেগুলিকে অগ্রাহ্য করতে পারে আসুন আমরা এ পর্যায়ে একটি সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসব আমাদের এই দর্শে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সালাম আলাইকুম ওরক প্রিয় দর্শক বৃন্দ আবার আমরা ফিরে আসলাম ছোট্ট বিরতির পর কিতাব উহিদ এর গুরুত্বপূর্ণ দর্শে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি লেখক রাহমা হুল্লা তিনি এ সর্বশেষ অধ্যায় আল্লাহ সুবাহকে যারা মর্যাদা দেয়নি আল্লাহ সুবাহকে যারা যথাযথ সম্মান করতে পারেনি তাদেরকে কেন্দ্র করেই এ আয়াত নিয়ে তিনি এ অধ্যায় শুরু করেছেন একদিক থেকে লেখক রাহেমহল্লা তাদের বিষয়গুলিকে তুলে ধরছেন যে কিভাবে তারা আল্লাহ সুবাহকে মর্যাদা দিতে পারেনি অপর দিক থেকে লেখক আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আমরা আল্লাহ সুবাহানাকে মর্যাদা দিতে হলে কিভাবে আমরা আল্লাহ আল্লা সুবাহানাকে মর্যাদা দিতে পারব এ পর্যায়ে লেখক রাহেমহল্লা আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি শহীদ মুসলিমে এসেছে এবং শহীদ বুখারিতও এসেছে সেখানে বলা হচ্ছে ওয়াল জিবালু ওয়াশাজার আলা ইসবা। ثم يهزهن فيقول انا الملك انا الله الله رب العالمين شي কিয়ামতের দিন। ترى আর এক আঙ্গুলে তিনি রাখবেন আল জিবাল ওয়াশাজার যত সব পাহাড় পর্বত মালা রয়েছে এবং গাছপালা রয়েছে সেগুলোকে এক আঙ্গুলে রাখবেন। অর্থাৎ উপরে আমরা হাদিসে শুনলাম যে আর এক যত গাছপালা রয়েছে তো এদিকে সংযুক্ত হচ্ছে অর্থাৎ পাহাড় পর্বত এবং গাছপালা আল্লাহ থাকবে এবং আল্লাহ আলমিনা সেগুলিকে ঝাঁকি দিয়ে বলবেন আনাল মালিক আনাল্লাহ আমি হলাম মালিক আমি হলাম আল্লাহ ও ফিরে ওয়া চিনুখারিজা আলু আসে আলা ইসবাহ আল্হ ইসবাইন এক আঙ্গুলে তিনি রাখবেন সপ্ত আসমান ইসবাইন আবার পানি কাদা সেগুলিকে রাখবেন আরেক আঙ্গুলে ওসা ইর আল খাল আলা ইসবাইন এবং এই গুলি ছাড়া বাকি যত সৃষ্টি বিষয় রয়েছে সবগুলিকে বা স্মরণ করে দিব সকলকে এই হাদিসগুলির মাঝে যে বন্যাগুলি আসতেছে যেটি আলী রাজিয়ালিম মানুষকে তুমি ততটুকুই আলোচনা শোনাও যতটুকু তাদের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 मानुषे सहज बोधगम्य नए जार जा कारण से अग्राह्य करते बंधुरा तीसगढ़ आश्चर्य मानुष रकम कल्पक और से कल्पक जो मजा लागे के कल्पक जो एक आकृष्ट कर मानुष के मानस से गुबे ग्रहण कर से गान खूब सहजे ग्रहण कर चिंता करना मानूषा सठीक प्रमाण हादी प्रमाणित एम हादी जो शुनी नतन विषय मना होते प्रचलित समाज चिंताधारा रहे चिंताधार अनुकूले ना होते तक मन करी যে আসলে এইগুলি কি বিষয় শুনছি আমরা আশ্চর্য বোধ করি তখন আসলে আশ্চর্য বোধের বিষয়ের আশ্চর্য বোধের বিষয় হওয়া দরকার না ইমাম আহমদ বিন হাম্বল রাহমুল্লা জাম বলছেন আজিবিন আমার আশ্চর্য হচ্ছে যারা হাদিস এর সনদ সূত্র সব সম্পর্কে বিশুদ্ধতা সম্পর্কে তারা যায় আবার তারা কি করে কি বর্জন করে তারা সুফিয়ান বক্তব্যের দিকে মতামতের দিকে তারা যায় তারপর তিনি বললেন আল্লাহ রবুল আলমী বলছেন ফল ইহারিফুসি বাহুম আদা বুন আলিম মানুষের সতর্ক হওয়া উচিত যারা আল্লাহ রাসুল সাল আলী হুসালাম এর কথাগুলিকে তার বিষয়গুলিকে তাদের কাছে প্রমাণিত হওয়ার পরেও সেগুলি এর বিরোধিতা অবস্থান বিরোধী বা বিপরীতমূলক অবস্থান গ্রহণ করে আং তুসি বাহুম ফেতনাতম যে তাদেরকে হয় কোনো ফেতনায় গ্রাস করবে অথবা তাদেরকে কঠিন আজাব পেয়ে যাবে যন্ত্রণাদ পেয়ে যাবে प्रिय बंधुराज मुसलिम भाई और बन के स्मरण आश्चर्य रकम कल्पक नहीं बस्तवता नहींगण करते चाहना मना करीस आश्चर्य जनक की कथा একজন মুমিন মুসলিম কখনো সে আল্লাহ রবাহ আলমিনের অন্ধের সাথে বরং একজন মুমিন মুসলিমের দায়িত্ব কর্তব্য হল সে আল্লাহ সুবাহ ব্যাপারে সে জানবে বুঝবে এবং সে অনুযায়ী সে আল্লাহ সুবাহ করবে আল্লাহ রবাহ আলমিন এই নির্দেশে দিয়েছেন সোরা মোহাম্মদের উনিশ নম্বর আয় আল্লাহ বলেন্লাহ মু তুমি জানো জ্ঞান অর্জন করো শিক্ষা লাভ করো কোন বিষয়ে জন্য আল্লাহ সোভান হওয়া তো আলোর কাছে ক্ষমা প্রার্থনা করোস্তির এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ফিরি বন্ধুরা আল্লাহিন এখানে একটি নিয়ম নীতি তুলে ধরলেন সেই নিয়ম নীতিটি হল আল্লাহ সম্পর্কে আগে জানতে হবে তারপর আমাদেরকে আবাদত করতে হবে তিনি কিতাব আল আইল বিদ্য পর্বে তিনি অধ্যায় বেঁধেছেন সে অধ্যায়টি হল বাবু আল্লা কবল আল কউলি আলম আলী কিছু বলা ও করার পূর্বেই আগে রয়েছে জ্ঞানের প্রয়োজন कारण मानुषर जो ज्ञान सठीक ज्ञान ना बलाटी भूल भ्रांति विषय स्मरण मुस्लिम भाई बन के विषयगुली अत्यंत जटिल और गुरुपूर्ण विषय जो आल्ला सम्पर्चय सठीक ग्रहण करते ही এটাই হল আমার উপরে জীবনের সর্বপ্রথম ফরজ আমরা আল্লাহ যদি সঠিকভাবে না জেনে অন্ধের মতো তার আবাদত করতে যাই তাহলে বিষয়টি কি দাঁড়াবে বিষয়টি দাঁড়াবে সমাজে আল্লাহ সুবাহ করে বহু রকমে রাকিদা বিশ্বাস রয়েছে আমি যদি কোরআন ও সই হাদিসের আলোকে আল্লাহ সবহান ব্যাপারে বিশ্বাসগুলিকে গ্রহণ না করি তাহলে কোন সন্দেহ নেই আমার মাঝে স্থান নেবে সেই বিষয়গুলি যেগুলি করা আন অসহী হাদিস পরিপন্থী বিষয়গুলি সেগুলি আমার মাঝে স্থান নেবে আমার ব্রেন কখনো খালি থাকবে না হয় সঠিক জিনিসকে যদি আমি স্থান দেয় তাহলে ভ্রান্ত জিনিসগুলি বের হয়ে যাবে আর সঠিক জিনিসগুলি যদি আমি স্থান না দেয় তাহলে অবশ্যই সমাজে যেই ভ্রান্ত কথাবার্তা চিন্তা চেতনাগুলি রয়েছে সেগুলি এসে আমার ব্রেনে স্থান নেবেই নেবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুরা তাই আসুন আশ্চর্যের কোন বিষয় নয় আমাদেরকে শুধু নিশ্চিত হতে হবে এতটুকু যে বিষয়গুলি আমরা শুনছি যে বিষয়গুলি আমরা করব যে বিষয়গুলি আমরা জানবো সেগুলি আরেকটি শুনে দেখি আমরা সেটি সহি মুসলিমের হাদিস প্রসিদ্ধ সাহাবি আব্দুল ইবন অমর রাজি আল্লাহ বন্ধিত তিনি বলছেন আল্লাহ রসুল সাল আলী হুসাল বলেন আল্লাহ সুবাহ তিনি আসমানগুলিকে পেঁচিয়ে নিবেন কিয়াম কিয়ামতির দিন সোমা খুজ হন্না অতপর সেগুলিকে তার ডান হাতে সেই আসমান গুলিকে পেঁচিয়ে ডান হাতে সেগুলিকে ধারণ করবেন সোম্মায় কোল আনাল মালিকু আইনাল জব্বারুন অতপর বলবেন আনাল মালিকু। আমি হলাম মালিক আইনাল জব্বারুন কথায় সে জব্বার যারা। দাম্ভিক যারা পৃথিবীতে যারা দাম্ভিকতা প্রকাশ করেছে যারা আবার তিনি কি করবেন সপ্তিকে গুটিয়ে নিবেন তারে খাতে সুম্মু এরপরে বলবেন আনাল মালিকু আইনাল জব্বারুন আইনাল মু আবার তিনি বলবেন अर्थात तर स्थान आज के कथा प्रियो बने कारणी हल गुराब तथ्य पा तरह बेसि আমাদের কিছু বলার সুযোগ নেই এ অধ্যায়ে আরো আলোচনা রয়েছে পরবর্তী বৈঠকে আমরা শুনব এখানে আজকে আমরা এ পর্যায়ে বিদায় নিতে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ